দাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ জগন্মাতা কালী পূজা শরৎকাল অমাবস্যা রাত্রি সাতটা সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন আছে। নানাবিধ পুষ্প চন্দন বিল্লপত্র জবা পায়স ও নানাবিদ্ধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন ঠাকুর বসিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন শরৎ শশী রাম গিরিশ চুনিলাল মাস্টার রাখাল নিরঞ্জন ছোট নরেন বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত ঠাকুর বলিতেছেন ধুনা আনো কি অতক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন মাস্টার কাছে বসিয়া আছেন মাস্টারের দিকে তাকাইয়া বলিতেছেন একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন গন্ধ পুষ্প দিলেন তারপরে রাখাল তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ট হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন ভক্তেরা সকলে জয় মা জয় মা ধনী করিতেছেন দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন কি আশ্চর্য ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল দুই হস্তে বরা ভয় ঠাকুর নিঃস্পন্দ বাহ্য শূন্য উত্তরাশ হইয়া বসিয়া আছেন সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন সকলে অবাক হইয়া এই অদ্ভুতী জগনমাতার মূর্তি দর্শন করিতেছেন এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। এক একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্যারে গাইতেছেন গিরিশ স্তব করিতেছেন সমাজে, কেরে রক্তৎপল চরণ যুগল হর উরসে বিরাজে কেরে রজনী কর নখরে বাস দীন কর কতপদে প্রকাশ মৃদু মৃদু হাস ভাস ঘন ঘন ঘন গরজে আবার গাইতেছেন দীনতারিণী দুরিতহারিণী সত্যরজস্তম ত্রিগুণধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণ নির্গুনা সর্বস্বরূপিণী হি কালী তারা পরমাং মীন কূর্ম বরাহ প্রভৃতিথল জল অনোল অনিল তং হি বোম বোমেশ প্রসবি শাঙ্খ পতঞ্জল মীমাংস্ঞ তন্নতন্ন জ্ঞানে ধ্যানে সদাধ্যায় বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত তথাপি অদ্যাপি জানিতে পারেনি নিরুপাধি আদি অন্তরহিত করিতে সাধক জনারহিত গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ ভব ভয় হরা ত্রিকালবর্তী সাকার সাধকে তুমি যে সাকার নিরাকার উপাসকে নিরাকার কেহ কেহ কয় ব্রহ্মজ্যোতির্ময় সেই তুমি নগতনয়াজনী যে অবধি যার অভিসন্ধি হয় সে অবধি সে পরব্রহ্মকয় তৎপরে তুরীয় অনির্বচনীয় সকলি মা তারা ত্রিলোকব্যাপিনী বিহারী স্তব করিতেছেন মনের বাসনা শ্যামা সবাসনা সোনমা বলি হৃদয় মাঝে উদয় হইয় মা যখন হবে অন্তর্জলি তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে মিশাইয়ে ভক্তিচন্দন মা পদে দিব পুষ্পাঞ্জলি মনি গাহিতেছেন ভক্ত সঙ্গে সকলি তোমার ইচ্ছা মাই ইচ্ছামী তারা তুমি তোমার করম তুমি করমা লোকে বলে করিয়ামি সকলি তোমার ইচ্ছা পঙ্কে বদ্ধ কর পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ইন্দ্রত্বপ কারে কর অধগামী আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি তোমারি করুণায় মা সকলই হইতে পারে অলংঘ পর্বত সম বাধা মা আমায় নিরানন্দ কর না গান নিবিড় আধারে মা তোর চমকে ও রূপর আসি ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন আদেশ করিতেছেন এই গানটি গাইতে গান কখন কি রঙ্গে থাকুমা শ্যামা সুধা তরঙ্গিনী গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন গান শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে না মা ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েশ মুখে দিতেছেন কিন্তু একেবারে ভাবে বিভোর শূন্য হইলেন কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন রাত নয়টা ঠাকুর বলিয়া পাঠাইলেন রাত হইয়াছে সুরেন্দ্রের বাড়িতে আজ কালী হবে তোমরা সকলে নিমন্ত্রণে যাও ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন বাটিতে উৎসব সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় দুই প্রহরের অধিক রাত্রি হইয়াছিল